সে নিজে তাগুদ হতেও পারে অথবা মানুষ তাকে বানিয়ে দিতে পারে যেমন মিশরে অনেক নবীর কবরে শ্রেষ্ঠ হচ্ছে মিশরে আমরা যে চ্যানেল দেখতে পাচ্ছি অনেক নবীর কবরে হচ্ছে আসেননি এবং তারা এই কথা বলেন কারণ এটা আল্লাহ সারা গায়ের এবাদত নসুল ক্ষেত্রে আল্লাহর কাছে মাপ পেয়ে যাবেন কিন্তু যারা করছে তারা আটকে যাবে সুরানি তার একেবারে শেষের দিকে বক্তব্য কেয়ামতের দিন আমাকে ছেড়ে দিয়ে তারা যেন তোমার ইবাদত করে তুমি কিছুলে কি সঙ্গে আল্লাহ আমি সত্য ছাড়া কোনথ্যাব এটা হতেই পারে না তুমি তো আমাকে পাঠিয়েছিলে মানুষকে যাতে গাইরুল্লাহ এবাদত থেকে ফিরিয়ে তোমার এবাদতের দিকে আমি মানুষকে করতে থাকি সেই আমি কি আমার এবাদতের দিকে মানুষকে ডাকবো এটা তো পারেন আল্লাহ আল্লাহ আমি যদি সাক্ষী আছো খুব মজা লাগবে ইদার ইসলামের বক্তব্য কে দিনে কোরআন কত সুন্দর করে কথা বলে খুব সুন্দর করে কথা বলে আল্লাহ তুমি তো সাক্ষী আছো আমি তো এগুলো বলিনি এই রকম যতগুলো মাদার রয়েছে যতগুলো খানকা রয়েছে দরগা রয়েছে তারা যদি তাদের এবাদতের দিকে তাদের তরিকার দিকে তাদের এই দিকে তাদের আদর্শের দিকে না থেকে থাকেন ক্রিয়ামতের দিন তারা তাদের এই সমস্ত মরিদ এই সমস্ত এই এই সমস্ত আল্লাহ করবে ওরানের অনেকগুলো আয়াত রয়েছে যে তারা মুখামুখি হবে মুখামুখি হবে তারা শত্রুতা পোষণ করবে এবং আল্লাহর কাছে আবেদন করবে যে আল্লাহ ওরা আমাকে নিয়ে করেছিল বাহ্যিক দৃষ্টিতে এরাও তাগুদ কিন্তু এই সীমালঙ্গেননি কিন্তু আমাদের কবরের উপরে তোমরা এইগুলো করো এইগুলো করো করো মরার পরে কারামতি বাড়লো কারণ আমাদের দেশের লোকজন তার মরে না মরার পরে তারা দ্বিগুণ ক্ষমতা জীবিত অবস্থায় রাষ্ট্রটা হয় না কিন্তু মরার পরে পেসিয়েন্ট পরিচালনা প্রধানমন্ত্রীকে পরিচালনা করে জীবিত অবস্থায় কাউকে ক্ষমতা দিতে পারে না কিন্তু মরার পরে ওখান থেকে ক্ষমতা আছে ওখান থেকে ক্ষমতা আছে প্রধানমন্ত্রীকে হবে সব বলে দেয় আমাদের ঢাকায় একজন ইসলামী ব্যক্তিত্ব আছেন বড় একটা ইসলামী রাজনৈতিক দলের বর্তমান আমির যাকে আমির এ হিসেবে ডাকা হয় নাম নিলাম না আমিরের সরিয়ত হিসেবে ডাকা হয় তার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম গত বছর খানিক আগে যিনি বিষয় নিয়ে তার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম হওয়ার পরে তিনি আমার সাথে আবার আত্মীয়তার সম্পর্ক আমাদের মামা হয় তো উনি বলছেন যে মামা তুমি তো অনেক কিছু যাও না অনেক বছর পরে আসলা তোমাকে সেই গেদার দেখি তুমি তখন পিটার খাইত হম আর তোমার মারে তো আমি কোলে নিয়ে বড় করছি মামা তোমার নানাজি আমাকে প্রত্যেক রাতে কবর থেকে এলহাম করে এটা করো এটা না এটা করো এটা করোনা ভাবে রাজনীতিতে চালাও এইভাবে রাজনীতি চালিয়েও না তুমি এই কর্মসূচি নাও এই কর্মসূচি নিয়েও না প্রত্যেক রাতে তার সাথে এলহাম হয় কথা হয় কবরের পাশে আগে যখন হেঁটে আসেন তখন মাঝে মাঝে তাকে ডাকে এই ইসলামী আন্দোলন আমিরের শরীয়ত কিন্তু শরীয়তের আমির উনি নামিলাম না এই বলছি এখন যিনি কবরে আছেন তিনি তো কোনদিন কবর থেকে ডাকছেন না তিনি কবর থেকে এলহামও করতে পারছেন না কিন্তু তারই আপন ছেলে নিজে নিজে তাগুদ হয়ে যাচ্ছে যেমন বলে যাচ্ছে যে আমি মরার পরে আমার এটাকে তোমরা মাজার তৈরি করো তারপরে হচ্ছে জীবন্ত অবস্থায় গাইবি মাজার পেয়ে যাচ্ছে বাড়ির ভিতরে মাজার পেলো নিজে ওইটার এবাদত করলো আর বললো আমি মরার পরে তুমি আমাকে এই গাইবি মাদারের পাশে আমার খবরটা দিও এবং আমার খবরটাকে তোমরা বাধাই করে দিও ব্যাস শুরু হয়ে গেল জীবন্ত অবস্থা দে পা মেলে দিচ্ছে আমাকে দে আমাকে আল্লাহ বলে মেনে নেয়ার ওই কেয়ানীগঞ্জের এইখানটায় রায়ের বাজার আর কেয়ানীগঞ্জের মাঝামাঝি একজন পীর হয়েছে আল্লাহ আল্লা বাবা নাম শুনেছেন দাদা আল্লা বাবা আল্লাহ আল্লাহ আল্লা বাবা নাম করেছে এ নিজেই নিজে তাগুত হয়ে যাচ্ছে তার এই উপরে সে নিজেই সন্তুষ্ট ও ডেকে ডেকে আনছে যেমন সেটাউন পৃথিবীর প্রথম তাগুদ সেরা সে বলতো মা আলিম তুলা কুমিন আরো কোনো ইলাহ আছে মাহবুদ আছে সবচাইতে বড় রব আমি ছাড়া আর কোনো মাহবুদ আছে মানুষকে ডাকত এবং সে নিজে সন্তুষ্ট তৃতীয় প্রকারের তাগুত হচ্ছে যারা মানব রচিত বিধানকে তৈরি করে এবং মানুষকে সেই দিকে ডাকতে পারে যারা এই তিন শ্রেণীর আবেদনে সারা দেয় তারা হচ্ছে এই চার প্রকার চলতে থাকে শয়তান চায় তোমাদেরকে সুদূর প্রসারে একটা গুমরা মধ্যে ঠেলে দিতে এই পথ হচ্ছে মূর্তি পূজার পথ ও এই বিরোধী পথ হচ্ছে মূর্তি পূজার পথ যা আল্লাহ অবতীর্ণ করেননি সে পথ হচ্ছে মূর্তি পূজার পথ সে পথ হচ্ছে কুকুরের পথ সে পথ হচ্ছে তাও সেইদের থেকে অনেক দূরে চলে যাওয়ার পথ সে পথ হচ্ছে আল্লাহর অসন্তুষ্ট পথ আল্লাহালা আমাদেরকে সকল প্রকার তার অসন্তুষ্টি থেকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে দিনের উপরে চলাতে ওফিক দান করেন আল্লাহ আমাদেরকে আমাদের জীবনে তাও সেইদের বাস্তবায়ন করাতে ওফিক দান করেন কোরআন সুন্নাকে হুব হু মেনে নেওয়াতে ঔফিক আল্লাহ আমাদেরকে দান করেন مانات پرتنا فتح کر بارکات دان کر باراقت دان کر دعوتے باراکات دان کردم اللہ, اللہ, اللہ, اللہ محمد সসালামালিক